জামিয়ার কলবেমগন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকড়িয়ে পেশ করবেন এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকড়িয়ে পেশ করবেন মৌলানা মোহাম্মদ মুখতার হুসাইন দার হাদিস শরীফ মৌলানা মোহাম্মদ মুখতার হুসাইন দাহ হাদিস মাত্র মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান সসালামুকরুল্লা ববরকত আলহামদুলিল্লাহ الله উনআলাবাদমি রহিম মেহরবানি করে তার রহমতের পরশে আল্লাহরের মাহবিল এসে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই সুপ্রিয়াকে মন করি আলহামদুলিল্লাহ অতবার হাজার নেতার উপর যার সমগ্রিত সেই মহান নেতার উপর অন্তর অন্তর স্থল থেকে মহাব্বাতের সাথে দৌর পাঠ করে সবাই সাল আলী আসাল্লাম প্রিয় উপস্থিতি গোটা পৃথিবীর মধ্যে আজ অশান্তি নাগুর নাই। সেই করে নাজাত আর হুজুর আকরম সাল আলী আসসালামের আদর্শের মধ্যে অথচ আজ সেই মুসলমান হুজুর আকরাম সাল আলী আসাল্লামের সেই আদর্শকে বাদ দিয়া মানুষের বানানো আদর্শকে আঁকড়ে ধরেছে যার কারণে শান্তি আজ মুসলমান কোথাও পায় না এ থেকে বুঝি যে হুজুর আক্রম সালের আদর্শই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ যদি হুজুর সাল্ল আলী আসাল্লামের সেই আদর্শকে আঁকড়ে ধরি অবশ্যই আমাদের জিন্দগি কামিয়াব হয়ে যাবে আমাদের জিন্দগি সফলতা আসে যাবে প্রিয় অবস্থিতি আল্লাহা কুমান সুবাহুনিয়ার মানুষ তোমরা তোমাদের কাছে হুজুর আক্রম সাল আলিয়া সাল্লাম জানিয়ে গেলেন ফকুজু সেগুলোকে তোমরা আক্রাইয়া ধরো হুজর সাল্ল আলিয়া আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ আমাদের জন্য কল্যাণকর হতে পারে না তার মধ্যে কি নাই তার প্রশংসা বর্ণনা করতে গেলে শেষ করো অসম্ভব জি সি সুরত ওই সি সিরত মিসলে সুফ হয় জমাল কে করো তার মাল ও সব কমাল তার সিরত তার গোটা পৃথিবীর মধ্যে পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে কে কারো তারিফুর পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছেন তিনি ছিলেন হাদিন তিনি তো ছিলেন মাহদিন তিনি তো ছিলেন হাবিবুল্লাহ বলতে গেলে এভাবেই বলি হামিদুন حاشر رشيد مشهود بشير نذير داع ان شافي هاد مهد ماهن منج رسول <سؤال> النبي اميون تهامي حاسمي نبطحي عليكم رؤوف رحيم توقا مجتبى مرتضى حامي مصطفى ياسين اولى مصمل مدثر مصدق طيب ناصر منصور مصباح عامل عليج حجازي ترزيون قرسي مزاري حفي النبي التوبه حافظ امن صادق امين حسيب مجيب شكور مكتسب مامون معلوم حق مبيين اول اخر ظاهر باطن الله كلم الله حبيب الله نجي الله سفي الله خاتم الانبياء رسول رحمت رسول الرحمه يتيم كريم حكيم خاتم السبل سيد سراج منير محرم مكرم مبشر مذكرو متطهر قريب قليل مدعو جواد خاتم عادل شاهد شهيد الرسول المراهم هذه اسماء النبي صلح. আদর্শকে আমরা আক্রায় ধরবো যদি আক্রায় ধরিট আলিয়া সাল্লাম লাইফ তার আদর্শকে যদি আমরা আক্রায় ধরি তাহলে আমরা অবশ্যই কামিয়াবি সফলতায় পৌঁছে পৌঁছতে পারবো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে যে কথাগুলা বললাম আল্লাহ তালা আমাদের কামল করার তৌফিকদার করুন ও আখির ও দাওয়ান আহমদুলিল্লাহ রব্বিন আলমিন